মানবতার সমাধান يا جدي الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم الله وبركاته الحمد لله رب العالمين والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت واذا النجوم انكدرت واذا الجبال سويت وإذا العشار عطلت وإذا العهوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا المؤودة سئلت بأي ذنبين قتلت وإذا الصحف نشرت وإذا السماو كشتت وإذا الجحيم سعيرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت رب شهل صدري ويستر لأمري وحل لقدة من لسان يفقه قولي সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক আকরাবুল্লা আলমিনে যাবতীয় প্রশংসা যে আল্লাহ আকরবুল্লা আলমিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং এমন একটা দিন আসবে যে দিন আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করবেন আর পৃথিবীতে যা কিছু আছে যে কেউ আছে সব কিছুকে ধ্বংস করবেন আর তারপরে আল্লাহ পাক আক রাবুল্লা আলমিন কেয়ামত করবেন যেটা হবে বিচার দিবস আর তারপরে মানব জাতির স্থান হয় জান্নাত হবে আর না হয় জাহান্ন সাল্লাতে এবং সালাম নাজিল হক মাহমাদুর রাসুল্ল সাল্লাহসাল্লামের ওপর যিনি নিজেও সবচাইতে বেশি পরকাল সম্পর্কে চিন্তাশীল ছিলেন আর পরকাল সম্পর্কে মানবজাতিকে সজাগ করেছেন সতর্ক সাবধান করেছেন আমরা তফসির করব সুরা তকবীরের এই সুরার নাম তকবীর বা এজাসমস কুয়েরাত এই জন্য যে এই সুরার প্রথম আয়াতে কুয়েরাত শব্দটি ব্যবহার করা হয়েছে তকবীর মানে হচ্ছে কোনো কিছুকে গুটিয়ে দেওয়া আর এই সুরা নবী ইকি সাল্লাহ সাল্লামের মক্কী জীবনে নাজল হয়েছে আর এই সুরার বিষয়বস্তু যেটা সেটা মক্কী জীবনের যে যেসব নাজলকৃত সুরা আল্লাহ পাকের পক্ষ থেকে সেসবেরই বিষয় তা হচ্ছে আখেরাত পরকাল কেয়ামতের অবস্থা কারণ তারা পরকালকে অস্বীকার করতো পুনরুত্থানকে অস্বীকার করত। এ হচ্ছে মূল বিষয়বস্তু আর তার সাথে সাথে আল্লাহ পাকের ওহদানিয়াত তৌহিদও রয়েছে আর রাসুল্লাহ সাল্লাহ ইয়াল্লামের আর রিসালাতের কথা রয়েছে কারণ যারা আল্লাহর প্রতি মান নিয়ে চলে আসবে যারা রসুলের প্রতি মান নিয়ে চলে আসবে যারা আখেরাতে মান নিয়ে চলে আসবে তো বাকি যে ইমানের বিষয়গুলি রয়েছে সেগুলি অবশ্য মানতে বাধ্য হবে সেগুলি তারা কখনো অস্বীকার করবে না এই যেন কোরআনের ভাষায় আল্লাহ ফাকরবুল্লা আলমিন বহু আয়াতে মান কানু বিল্লাহি অলিয়মিল আখের আল্লাহর প্রতি ইমানের সাথে পরকালীন মানের কথা বলেছেন আবার কখনো কখনো বলেছেন আমিনু বিল্লাহ ওয় রাসী আল্লাহর প্রতি মান নিয়ে আসো এবং তার রাসুল রেসালাতের প্রতি মানিয়ে আসো আল্লাহ পাখের পাইগাম যে নিয়ে এসেছেন রাসুল্লাহ সাল্লাতে বিশ্বাস করলে কিতাবের প্রতি বিশ্বাস হবে কারণ রসুল্লাহ সাল্লাহ কোরআন আর যারা আল কোরআন বিশ্বাস করবে তারা ভালো মন্দ তকদিরও বিশ্বাস করবে যারা রেস বিশ্বাস করবে তারা রাসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি এসছে মালায়কার মাধ্যমে তো মালায়িকার প্রতিও বিশ্বাস করবে এইভাবে ই মানে যে ছয়টি স্তম্ভ আছে তা চলে আসবে শুরু করি আমার একটা সির আল্লাহ ফক্রাবুল্ল আলমিন এই সুরার প্রথম দিকে ১২টি অবস্থা বর্ণনা করেছেন ক্যামত হওয়ার পূর্ব মুহূর্তে এবং কেয়ামত যখন হয়ে যাচ্ছে সেই সময় তার মধ্যে ছয়টি সম্পর্ক পৃথিবী ধ্বংস হওয়ার আগের সাথে যেই সময় পৃথিবী ধ্বংস হচ্ছে আর বাকি ছয়টি যে রয়েছে তার সম্পর্ক হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে যে অবস্থাগুলি সৃষ্টি হবে বিচার দিবস আল্লাহাকের সাদ করেছেন এজাসমসির স্মরণ করো যখন সূর্যকে গুটিয়ে দেওয়া হবে সূর্যকে আল্লাহ ফাকরবুল আলমিন গুটিয়ে দেবেন অর্থাৎ তার কোনো আলো থাকবে না সূর্যের কোনো প্রতিক্রিয়া থাকবে না সূর্যকে আল্লাহ ফকরব্বুল আলমিন গুটিয়ে দিয়ে ধ্বংস করে দেবেন নবিয়া কারি সালাম একটি হাদিস রয়েছে ইন্না শা ওয়াল কামার ফিনার নিশ্চয়ই সূর্য এবং চন্দ্রকে গুটিয়ে দিয়ে আগুনে ফেলে দেওয়া হবে জাহান নামে ফেলে দেওয়া হবে যাতে করে সূর্যর পূজারীরা চন্দ্রের পূজারীরা বুঝতে পারে যে সূর্য রক্ষা করতে পারলো না নিজে কি তো আমাদেরকে কি রক্ষা করবে পাক তারপরে সাদ করছেন ওয়াইজার নজুম কাদারাত আর যখন তারকাগুলি তার উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে ইনকাদারা মানে খসে পড়া যখন পৃথিবী ধ্বংস হতে যাবে প্রথম সিঙ্গাই ফুকের সাথে সাথে তারকাগুলি খসে পড়বে সব ওয়াইজাল জীবালসইয়েরা আর যখন পাহাড় পর্বতমালাকে চলমান করা হবে ওয়েদ আল এশার অত্তেলাত আর যখন দশ মাসের গর্ভপতি উ দশ মাসের গর্ভধারণকারী উঠনি অত্তেলাত ছেড়ে দেওয়া হবে তার কেউ খোঁজখবর রাখবে না কী জন্য আল্লাহ ফাকরবের কথা বললেন এই জন্য যে যেই উঠনি আরবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পাদ আর আবার পেটে বাচ্চা আছে আর দশ মাসের বাচ্চা আছে এই দু চার দিনের মধ্যেই আমরা আর একটা বাচ্চা পাবো এই অবস্থায় অত্যন্ত মূল্যবান এই সম্পাদ আরবদের কাছে সেটাও মানুষের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে পরিত্যাগ করবে মানুষ কারণ পৃথিবী ধ্বংস আর ভবিষ্যতে পৃথিবীর কোনো কিছু নাই। না এখানকার লবসাহ সব আশা নিরাশা শেষ সুতরাং সেই সময় মূল্যবান সম্পাদও পড়ে থাকবে মানুষ ত্যাগ করবে ওয়াইদাল অহুস ও আর আরো স্মরণ করো যখন বনের জীবজন্তুকে একত্রিত করা হবে বনের জীবজন্তুকে আল্লাপাক রব্বুল্লা একত্রিত করে ধ্বংস করে দেবেন সব মারা যাবে এটা বোঝানো হয়েছে ওয়াইদাল বিহার ও সূর্যেরাত আর যখন সমুদ্রগুলি উত্তাল করে তোলা হবে সূর্যেরা মানে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া সমুদ্রগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হবে একটি তস্বির এর হচ্ছে যে এই সমুদ্রগুলিকে আল্লাহাক জাহান নামের অংশ বানিয়ে দেবেন জাহান নামের অংশ বানিয়ে দেবেন এই আয়াতে ওই দিকেই হয়তো ইঙ্গিত আছে আল্লাহ আলম আল্লাহাক রব্বর বলছেন যে সমুদ্রগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হবে আর আগুন লাগিয়ে দিয়ে উত্তাল করে দেওয়া হবে ওয়াই নফুস ও জুব আর যখন আত্মাকে দেহের সাথে জুড়ে দেওয়া হবে অর্থাৎ ধ্বংস হল ধ্বংস হওয়ার পরে আবার কোন জীবন শুরু নতুন জীবন শুরু হচ্ছে সেই সময় প্রত্যেকের দেহে আত্মা দিয়ে দেওয়া হবে আর তারপরে বিচার দিবসে উঠিয়ে আসবে এখান পর্যন্ত আল্লাহ ফাকরবুল আলমেন যে ছয়টি বিষয় এর আগে উল্লেখ করেছেন এগুলি হচ্ছে যখন পৃথিবী ধ্বংস হচ্ছে প্রথম সিঙ্গার ফুৎকারের পরে সেই সময়ের অবস্থা আর তারপরে যে অবস্থাগুলি আল্লাহ পাগবন করছেন এগুলির সম্পর্ক হচ্ছে যখন পুনরুত্থান হয়ে যাচ্ছে আর বিচার দিবস শুরু হতে যাচ্ছে সেই সময়ের অবস্থা তো এই আয়াত যে আল্লাহ বললেন ওয়াইজান যখন আত্মাকে অথবা প্রত্যেক ব্যক্তিকে অর্থাৎ আত্মাকে জড়িয়ে দেওয়া হবে অর্থাৎ ওই দেহের সাথে জুড়ে দেওয়া হবে দেহে রোহ দিয়ে দেওয়া হবে আর তারপরে বিচার দিবসে হাজির হবে আর কেউ কেউ বলছেন যে না এর তফসির এটা না আরেকটা সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে এখানে ব্যক্তি আত্মা নয় তার সাথী সঙ্গীদের সাথে জুড়ে দেওয়া হবে প্রত্যেক ব্যক্তি যার সাথী সঙ্গী পৃথিবীতে ছিল আকিদায় বিশ্বাসে ধর্মের দিক থেকে আখলাখ চরিত্রের দিক থেকে মাপ করার দিক থেকে তাকে তার সাথে জুড়ে দেওয়া হবে সুতরাং যারা ইহুদি ছিল ইহুদিদের সাথে মিলিয়ে দেওয়া হবে ইহুদিদের একটা দল যারা খ্রিস্টান ছিল খ্রিস্টানদের সাথে মিলিয়ে দেওয়া হবে যারা মুসলিম সেই আকিদার ছিল সেই আকিদার লোকদের সাথে মিলিয়ে দেওয়া হবে আর যারা বদ আকিদার সির্কিদাতি আকিদার ছিল এক একটা তরিকা এক এক তরিকার লোকে এক এক তরিকার লোকের সাথে মিলিয়ে দেওয়া হবে যারা অসৎ চরিত্র লোক ছিল চোর ছিল চোরের সাথে মিলিয়ে দেওয়া হবে যারা ডাকাত ছিল ডাকাতের দলে মিলিয়ে দেওয়া হবে যারা জেনাকারি ছিল তাদেরকে জেনাকারি দলে মিলিয়ে দেওয়া হবে এ হচ্ছে তার স্তির জাতের জুড়িয়ে দেওয়া হবে প্রত্যেককে তার সাথী সঙ্গী যে পৃথিবীতে যে সব সাথী সঙ্গীত ছিল যেই মহলে চলাফেরা করা বসবাস করা আর যেই ধ্যান ধারণা রাখা যেই ধর্মীয় বিশ্বাস রাখা আসে পছন্দ করতো তাদের সাথে তাকে লাগিয়ে দেওয়া হবে তারপরে আল্লাপাকের স্বাদছেন ওয়াই আর যখন জীবন্ত পুতে ফেলা কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক ওই মেয়েটিকে জিজ্ঞেস করবেন যে তার বাবা অথবা মা অথবা যে কেউ পৃথিবীতে আসতে দেয়নি পাক পৃথিবীতে পাঠাইতে চাইছিলেন পৃথিবীতে আসতে দেয়নি পেটে থাকা অবস্থায় অ্যাবর্ষণ করে ধ্বংস করেছে অথবা পৃথিবীতে চলে আসার পরে ওকে জীবন্ত দাফন করে দিয়েছে যেমন আরব মুশ্রেকেরা অনেকেই করত ওই মেয়েটিকে জিজ্ঞেস করা হবে মেয়েটিকে কেন জিজ্ঞেস করা হবে অধিক করার জন্য এই মেয়ের বাবাকে মাকে কাজটা করেছে যেমন পৃথিবীর বিচারে অনেক সময় জিজ্ঞেস করা হয় যার উপর জল মত্যাচার করা হয়েছে তাকে জিজ্ঞেস করা হয় তোমাকে কেন মেরেছে জিজ্ঞেস করা হয় কেন মেরেছ নয় কেন মেরেছে তোমাকে জিজ্ঞেস করা হয় ওকে লাঞ্ছিত করার জন্য যে মেরেছে তাকে সামনে রেখে তো যে খনি হবে সেই খুনিকে সামনে রেখে আল্লাহ ফাকর্বুল আলমী জিজ্ঞেস করবেন যে তুমি তো নিষ্পাপ মেয়েছিলে তোমাকে কেন জীবন্ত দাফন করেছিল বেআইয়ে যানবেন কোতিলাত কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে ওয়েদা সোহুফ নাত আর যখন আমল নামা গুলিকে খুলে দেওয়া হবে বা খুলে ধরা হবে সোহ সাহিফা তো সাহিফা হচ্ছে আমল নামা কর্মলিপি প্রত্যেক মানুষের কর্মলিপি খুলে ধরা হবে পেশ করা হবে এখন দ্বিতীয় সিংহায় ফুক হয়ে গেছে আর বিচার দিবসে হাজির হয়ে গেছে এই অবস্থাগুলি আল্লাহাক বর্ণনা করছেন ওয়াইজ আসামা ও কুশেত আর যখন আকাশ কি আল্লাহ ফকরাবুল আলমিন কোশেত আকাশের পর্দাকে আল্লাহ ফাকর্বুল আলামিন খুলে নেবেন কোশেত মানে চামড়া ছড়িয়ে ন। পকরি ছাগল জবাই করে যে চামড়া ছড়িয়ে নেওয়া হয় খালিয়ে নেওয়া হয় একে বলা হয় কাঁসাতা তো আকাশের চামড়া ছড়িয়ে নেওয়া হবে অর্থাৎ আকাশকে ওই রকমই সরিয়ে নাও হবে আল্লাহ ফাকর এই পৃথিবীর আকাশ আর ওই বিচার দিবসে রাখবেন না যেমন ছাগলের ওপর থেকে বা কোনো পশুর ওপর থেকে চামড়া ছড়িয়ে দেওয়া হয় যেমন কোনো ঘরের ছাদকে ভেঙে ফেলা হয় বা শেষ করে দেওয়া হয় এই এইভাবে আল্লাহ ফাকরবুল আলমিন পৃথিবীর এই আকাশ রাখবেন না কোরআন করিমের আরাকাল্লা এরশাদ করেছেন ইয়মাতবাদ্দালুল আর জো গাইরাল আর জো অস্তামাওয়াত স্মরণ করো এই দিনকে যে দিন এই পৃথিবী ছড়া আর এক পৃথিবী আল্লাহ সৃষ্টি করবেন এই পৃথিবীকে আর এক পৃথিবীতে বদলিয়ে দেবেন অস্তামাওয়াত এবং আকাশ সম্মুখকে আল্লাহফাক তারপরে এরশাদ করছেন ওয়াইজাল জাহিম অসু এরাত আর যখন জাহান্নামকে উসকে দেওয়া হবে জ্বালানো হবে ওয়াইজাল জান্নাত উজলেফাত আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে নাফসুম্মা আহাজারাত তখন প্রত্যেক ব্যক্তি ভালো করে জানতে পারবে যে সে কি উপস্থিত করেছে এখানে কী নিয়ে হাজির হয়েছে সাথে কী রয়েছে নে রয়েছে না গোনা রয়েছে পাপের বোঝা রয়েছে না তার কাছে আখেরাতের ভালো সম্বল রয়েছে জান্নাত যেতে পারবে এখানে অল্প সময়ের বিরতি আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে হল ও হলা حياتي السلام عليكم ورحمه الله আমি মোহাম্মদ هاشিম মাদানী আর আপনারা দেখছেন 30 টিভি বাংলা বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ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 जीवन घनी विधि विधान जान कत सुंदर भावे पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर আলকুরানে জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত 10:30 টায় বা পুনর সম্প্রচার সকাল 9:00 এ বাংলাদেশে পিএস টিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে ওহির মাধ্যমে যাটাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই জিনে ব্যবহার করেন সেই জিনে ব্যবহার করতে হয় জাহাঙ্গীর कथाज हादिसर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তফসির করেছিলাম সুরায় তকবীর আলমিন আয়াতম্বর পনেরোতে এরশাদ করছেন ফালা মহান আল্লাহ এরশাদ করছেন এখানে কসম করে তারকা গুলি আল্লাহ বলছে। ফালা উকসমিল খুন আমি শপথ করি এমন তারকার যা পিছনে সরে যায় তারকা যখন ডুবে যায় যেন পিছনে সরে গেল খানাসা মানে পিছনে সরে যায়। এই যেন যা আত্মগোপন করে থাকে আর মানব জাতিকে বিভ্রান্ত করে আল্লাহ আছে। আল্লাপাকল ওয়াস আল খানাস আল্লাহ বলে আল খানাস আত্মগোপন করে যে কুমন্ত্রণা দিয়ে থাকে আল জওয়ারিল কনাস যা চলে এবং লুকিয়ে যায় এই তারকা যা চলে এবং লুকিয়ে যায় বা গ্রহ চলে লুকিয়ে যায় অল্লাইলে যা আস আস তারপর আল্লাহ রাতের শপথ করেছেন এখানে তিনটি বিষয় আল্লাহ শপথ করেছেন গ্রহের শপথ করেছেন আল খন্নাস বলে আর রাতের শপথ করেছেন আর ভোরের শপথ করেছেন মহানার বলছেন অল্লাইলে আর রাতের শপথ করি এই যা আস আশা যখন রাত আগমন করে অথবা রাত বিদায় নেই আস আশা এমন একটা আরবি শব্দ যেটাতে বিপরীত অর্থ বহন করে তার সিরকাররা বলেছেন সুতরাং আসা আসা মানে রাত যখন আসছে সন্ধ্যাবেলা দিন বিদায় হওয়ার পরে সেটাও বলা যেতে পারে যে এই ওই অবস্থার শপথ করছেন আবার এটাও বলা যেতে পারে যে রাত শেষ হওয়ার পরে যে দিন আসতে যাচ্ছে রাত এখন বিদায় নিচ্ছে ওই সময়ের আল্লাহ শপথ করেছেন রাতের বিশেষ একটা অবস্থার আল্লাহ শপথ করেছেন ওয়ার্ল্ড আস আসাস রাত যখন আগমন করে অথবা বিদায় নেই এই সময়ের বা সেই রাতের অবস্থার শপথ অশ্রু ভেঙে যায় আর ভোরের শপথ আমি করি যখন অন্ধকারকে বের করে শ্বাস নেই তানাফাঁসা মানে নিঃশ্বাস নেওয়া আমরা নিজেদের ক্ষেত্রে তানাফাস আরবিতে বলা হয় তানাফুস বলা হয় শ্বাস নেওয়া তো ভোর শ্বাস নেই মানে এই যে ভোর রাতের অন্ধকার বিদায় করছে অন্ধকার বিদায়ের যেন শ্বাস নিচ্ছে অর্থাৎ সেই ভোরের কসম যা অন্ধকারকে বের করে দেয় ইন্নাহুল আকাউল রসুল করিম আল্লাপাকে তিনটি কসম করার পরে যে বিষয়টি অকট্ট করে বলতে চাইছেন সেটা হচ্ছে যে কোরআনে কেরি মানবরচিত নয় কোরআনে কেরি মাহমুদ রসুল্লাহালাম বানানো নয় তাকে কেউ শিখিও দেয়নি আর এটা কোনো কবির কথাও নয় আর এটা কোনো গণকের কথাও নয় বরং এটা সম্মানিত রসুল সম্মানিত দূত জিব্রাইল আলী ইসালামের আনিতবাণী তিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি ইনাহ নিঃসন্দেহে এটি হচ্ছে সম্মানিত দূত জিব্রাইল আলী সালামের আনিত বাণী তার বাণী মানে তার নিয়ে আসা বাণী আল্লাহর পক্ষ থেকে তিনি নিয়ে এসেছেন যে কুয়াথিন যে জিব্রাইল বড়ই শক্তিশালী যে কুয়া ইন্দাজিল আর মাকিন এবং আরস ওয়ালার নিকট আরসের মালিক আল্লাহ পাক আল্লাহ পাকের নিকট এই জিব্রাইল আলি সাল্লাম বড় মর্যাদাশীল মাকিন মানে সাম্মা আমিন এবং এই জিব্রাইল আকাশে মান্য তার সকল ফেরিস্তা আনুগত্য করেন মোতায়ন মানে যার আনুগত্য করা হয় সাম্মা আমিন আর সেখানে অর্থাৎ আকাশে বিশ্বস্ত জিব্রাইল আলি ইসালাম সকল ফেরিস্তাদের নিকট বিশ্বস্ত সুতরাং বিশ্বস্ত তাতে কোনো কামিনের অবকাশ নেই আর তোমাদের সাথী সঙ্গী যে ছোটবেলা থেকে তোমাদের মাঝে লালিত পালিত হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহেব বলে মোহাম্মদ পূজানো হয়েছে হে আরব মুশ্রিকেরা হে কোরাইশরা হে মক্কার তোমাদের সাথী মোহাম্মদ সাল্লি সাল্লাম কোনো পাগল ব্যক্তি নন কলাকাতর আহ বিল ও ফকিল মবিন আর নিঃসন্দেহে এই তোমাদের সঙ্গী মোহাম্মদ সাল্লাম তাকে দেখেছেন কাকে দেখেছেন জিব্রাইল আলি সালামকে দেখেছেন বিল ও ফকিল মবিন সুস্পষ্ট দিগন্তে সুস্পষ্ট দিগন্তে যেমন সৈরা নাজমের তাফসিরে আমরা আলোচনা করেছি যে রাসোরাম জিব্রাহ আলী সাল্লামকে আসল রূপে দুইবার দেখেছেন আর মানুষের রূপে সাহাবি দেহিয়া কাল রূপে বহুবার দেখেছেন কোনো কিছুই দেখছেন না ওই আসছে এরকম ভাবেও এসছে অপরিচিত মেহমান যেন আসছে আর এসে জিজ্ঞেস করছে এইরকম অবস্থায় রাসল সাল আলী আসাল্লাম জিবুর আলিয়া সাল্লামকে দেখেছেন আসল রূপে দুইবার দেখেছেন একবার জমিনে আর একবার মেরাজের সফরে আকাশে জমিনে মাকাতুল মক্করামাই রসল্লাহ সাল আলিয়া দেখেছেন জিবরা আলি সাল্লামকে সেই সময় এত বিশাল এই ব্যক্তিত্ব জিবরাই আলি ইসাল্লামের যে ওয়ালাহুসি জানা এত জানাহয়শটি ডানা ছিল তার আর কাদসাদ্দাল ওফক একটি দিগন্তকে মনে হচ্ছে গিরে ফেলেছে ওমাহু আলাল আল কাইবে এবং এই মোহাম্মদ সাল্লাহআলাম আমার নবী অদৃশ্যের কথা বলতে কোনোরকমের কৃপণতা করেন না দানিন মানে হচ্ছে কৃপণতা আর কেউ কেউ এটাকে জিয়ে না পড়ে জোয়া দিয়ে পড়েছে জোয়া তাহলে ওর মনে হয় তিনি গায়েবের ক্ষেত্রেই অদৃশ্যের সংবাদ বলার ক্ষেত্রে অভিযুক্ত নন মানে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ নেই যে গায়েবের নামে পাকের কথার নামে কোনো মিথ্যা রচনা করেছে মিথ্যা ছড়িয়েছে অমা হবে কৌলে শয়তানের রাজিম আর এই কোরআনে করিম বিতাড়িত শয়তানেরও কথা নয় শয়তান আসে গণকদের কাছে জাদুকরের কাছে আর রসল্লাহ সাল্লা সাল্লামের কাছে শয়তান আসতে পারে না কারণ এটা শয়তানেরও কথা নাই বরং এটা অহি আল্লাহ পাকের তরফ থেকে ফাইনাতা যাবন তাহলে হে আরব মুশরিকরা হে মক্কার লোকেরা হে বিশ্ববাসী ফাইনাতা যাবন কোন দিকে তোমরা যাচ্ছ তাহলে কোথায় যাচ্ছ তোমরা তোমাদের এখনো বুঝে আসে না পরকাল সম্পর্কে চিন্তাশীল হলে না রসল উল্লাহ আসল আল্লাহি সালামকে জানলেন না রাসুলের রবকে জানলেন না প্রতি যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজল হচ্ছে তা না জানলে না তার বাস্তবায়ন করলে না কোথায় তোমরা ইন এই কিতাব বিশ্বজাহানের মানুষের জন্য হচ্ছে উপদেশ তবে ওরাই উপদেশ গ্রহণ করবে লেমান শাহ আমিন কুমি ইস্তাকিম আল্লাহ পাক রব্বুল আলমী বলছেন যারা সোজা পথে চলতে চাই তাদের জন্য বিশেষ করে লেমান শাহ ওইসব লোকদের জন্য তোমাদের মধ্য থেকে আইয়াস তাকিম যারা সোজা চলতে চায় সরল পথে চলতে চায় যাদের অন্তর সোজা অন্তরে বক্রতা নেই অন্তরে সংশয় রাখে না অন্তরে অহংকার রাখে না অন্তরকে আবৃত রাখে না বন্ধ করে রাখে না অন্তর খোলা আছে যে ভালো কথা সত্য কথা যুক্তি যুক্তিসঙ্গত কথা আল্লাহ পাকের কথা কবুল করব অবশ্যই তাকে এই কোনা রেখে রিম হেদায়ত দিবে যা হচ্ছে বলে উঠল যে তাহলে আমাদের স্বাধীনতা আছে সোজা পথে চলার ক্ষেত্রে সোজাই চলছে তো সোজা হয়ে তখন আল্লাহ পাক রব্বুল্লা আলম বললেন যে দেখো আমাত আসা উ না আল্লাহ অন্তর থেকে আল্লাহ দেখছেন রকম মুখে বললি বললে যে আমি সোজা আছি তো সোজা পথেই তো আছি কেবল যাব আমার যখন ইচ্ছাধীন কারণ আল্লাহমান শাহ আমিন কুমাই ইয়াস তাকেন তোমাদের মধ্যে যে সোজা চলতে চাইবে তাহলে আমি চাইবো আর হয়ে যাব। তখন আল্লাহ বলে যে তোমাদের চাওয়ার ওপরে আল্লাহ পাকের চাওয়া সুতরাং আল্লাহ পাক যখন চাইবেন তখন তোমাদের চাওয়া হবে আল্লাপাকের চাওয়া এই জন্য চাওয়ার বিরুদ্ধ হয় না যদি আল্লাপাকের চাওয়ার বিরুদ্ধ হয় তাহলে আল্লাহ অপারক হয়ে যান আল্লাহ অপারক নন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন চান মানুষের চাওয়ার সাথে যখন মানুষের অন্তর চাই ভালোকে তখন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের চাওয়ার অন্তর্ভুক্ত সেটা আল্লাহ পাকের চাওয়ার বাইরে নয় বরং তার আওতাভুক্ত এখানে আমাদের তফসির সুরে তকবিরে শেষ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি maaf করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন কিয়ামতের আযাব আল্লাহ পাক যেন النور بي ما لا قلب شروحياتي مل الله دربي يا لسعدي يا لفوزي وعلائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي أشرق النور بقلبي ما لألب شروح حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমনকি কোন বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ তালার পথে जकता तो दाम अर्थ पर्फ आई अल बैंक छाचल्लिस BIC उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि टाइम कर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 प्रति शुक्रवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाएल पीस टी बांगल्